জি একজন বাই জানতে চেয়েছেন মোকার গ্রেপ্তার করা হয়েছে এটা কি আমাদের লক্ষণ কিরা। প্রথম কথা হলো আপনি জানলেন কিভাবে আমরা জানি না আমাদের কাছে প্রকাশ করেছে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ হয়েছে পত্রিকা আসছে ফেসবুকে আসছে বিভিন্ন টিভি চ্যানেলে আসছে তো আল্লাহাকিমিয়া স্পষ্ট বলছে যখন তোমাদের কাছে একটা সংবাদ আসবে তখন তোমরা সেটা যাচাই করবে যাচাই করার আগে সংবাদ আসছে আর বিশ্বাস করে ফেলছি কোন ব্যক্তি গুনাকার হওয়ার জন্য এতটুকু যথেষ্ট তা প্রচার করে বেড়ায় অন্য বলছেন কাপা বেলমারে কাজে কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে যা শুনে তাই বলে বেড়ায় তাই প্রচার করে তো আমরা এটা সৌদি আরবের লোকেরা জানে না ওই দেশের মানুষ জানে না কিন্তু বাংলাদেশের মানুষ এত উৎসুক ওরে আল্লাহ যে ইমাম গ্রেপ্তার হয়ে গেছে মুক্কার ইমাম গ্রেপ্তার হয়েছে কিনা এটা আমরা জানি না আর এখানে যে খোঁতবার কথা প্রচার করা হয়েছে যে খোঁতবার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রচার করে এইটা একশো পার্সেন্ট মিথ্যা কথা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ মক্কা মোকার খোদ বা নিজের ইচ্ছা দিতে পারে না এই সম্পর্কে অনেকে জানেন না অনেকে মনে করে যে খতিবেরা ওখানে মনে হয় নিজেদের ইচ্ছা মতো দিতে পারে খোদ যেটা দিবেন এটা আগে লিখে জমা দিতে হয় জমা দেওয়ার পরে ওই খোদবা দেখে পারমিশন দেওয়ার পরে ওই খোঁতবাটা ওখানে দেওয়া হয় উনি খতিব নিজের ইচ্ছা মতো ওখানে বলতে পারবেন না এর বাইরে আর উনি শাহেখ সিন মোহাম্মদ আলে তো আলে হাফেজাহুল্লাহ তিনি সর্বশেষ খোদ্বা দিয়েছেন গত জুলাই মাসে ওখানে তো ইমাম খতিবদের সিরিয়াল আসে সিরিয়াল অনুযায়ী খোদ্ দেওয়া এক একজনের দুই তিন মাস পরে পরে একবার সিরিয়াল আসে তো উনি গত জুলাই মাসে খোদবা দিয়েছেন যে খোদ্বাটা দিয়েছেন ওই খোদ্বার বিষয়বস্তু এটা ছিল না এই যে প্রচার করা হচ্ছে যে এই খোদ্বা দিয়েছেন এই খতবার মধ্যে উনি বাদশার বিরুদ্ধে যুবরাজের বিরুদ্ধে কথা বলছেন এই জন্য ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ওনার ঐকা রেকর্ড আছে ওই ঐখতবার বিষয়বস্তু ছিল না আলোচনা ছিলই না। তাহলে উনি ওই ঐখা কোথায় দিছেন। ওইটা কিন্তু কেউ প্রচার করে নাই যে উনি ঐক বা হারামে দিছেন না কোথায় দিছেন এরকম কোনো খোদ্ প্রচার করা হয়নি আরেকটা হলো বিভিন্ন জায়গায় ছবি দেখানো হচ্ছে যে পুলিশ তাকে ঘিরে ধরে নিয়ে যাচ্ছে দেখাচ্ছে কত বড় কথা সম্পন্ন বিশাল মর্যাদা সম্পন্ন তারা এক একজন বিভিন্ন পদবীর অধিকারী তাদেরকে যখন তিনি নামাজ পড়াতে যান তখন পুলিশ চারিদিক থেকে ধরে তাকে নামাজ ইমামতের জন্য নিয়ে যাচ্ছেন এবং ওই ছবির মধ্যেই আছে যে মাইক নিয়ে যাচ্ছেন পিছনে মোয়াজিম একটা মাইক নিয়ে যাচ্ছেন ওই ছবিটার মধ্যে আছে মানে যারা ওখানে নামাজ দেখে নাই হারামে তারা তো মনে করবে দেখো এই যে পুলিশ কিভাবে নিয়ে যাইতেছে গ্রেপ্তার করে মানে এগুলো যে মানে অপপ্রচার সেটা এগুলার মাধ্যমে বোঝা যায় তবে তিনি গ্রেপ্তার হয়েছেন কিনা না সেটাও আমরা নিশ্চিত জানি না হয় নাই এটাও আমরা নিশ্চিত জানি না হইতেও পারে এবং এটা বোঝা যাবে কখন যখন এই সংবাদ প্রকাশের পরে তিনি পরবর্তীতে আর কোনো ইমামতে করেন না আরও কিছুদিন গেলে বোঝা যাবে যিনি এর মধ্যে কোনো নামাজে পড়ান নেই বা তার খোদ্ভা সিরিয়াল এসে গেছে দুই তিন মাস চলে গেছে উনি কোনো খোদ্ভায় দিচ্ছেন না তখন বোঝা যাবে যে হয়তো তাকে গ্রেপ্তার করছে বা কিছু একটা হয়েছে তো এখন কথা হলো যদি গ্রেপ্তার করেন তো সেটার সাথে কি আমাদের আলামত সেটার সাথে এত কিছুর মানে চিন্তা গবেষণার এটা বিষয় না এটা মানে নিজের দেশের খবর নাই আরেক দেশ নিয়ে মহাব্যস্ত নিজের ঘরের খবর নাই আরেকজনের পরিবারের খবর নিয়ে মানে ব্যস্ত এটা হলো আমাদের বদ অভ্যাস আগে আমরা নিজের দেশের চিন্তা করি আমার দেশটা আলহামদুলিল্লাহ এটা সুন্দর হয়ে যাক এটা কোরআনচন্না অনুযায়ী হোক এটার ব্যবস্থা এটা নিয়ে কারো চিন্তাও নেই মাথা বাতানো ওই খালি মক্কার ইমামের এই হয়েছে অমুকের এই হয়েছে এটা নিয়ে মহাব্যস্ত यहज यटारे क्या मतर आलामर को सम्पर्क नहीं होता ते निजे देशर बेपार तस्व बेपार्ए कि बेपारे सठिक को तथ्य जाना नहीं